তনাদ স্বাধীনতার আর্থনাদতনাদ স্বাধীনতার আর্থনাদ বাংলা মদের স্বাধীন হলো তিনটি যুগ পেরিয়ে গেল বাংলা মদের স্বাধীন হলো তিনটি যুগ পেরিয়ে গেল তবু মরা পেলাম না তো স্বাধীকারের স্নিগ্ধ স আর্তনাদনা স্বাধীনতার আত্মনাতনাদ্তনা স্বাধীনতার আর্থনা দ্রব্যমূল্যের উর্ধ্বতি নিরন্নদের জীবন জ্যোতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিরন্নদের জীবন জ্যোতি পদে পদে পদাঘাতে করছে তাদের সর্বনাশ বুবুক্ষদের প্রতিবাদ গৃহীনের হাহাকারে আল্লাহ রানস ভারী করে গৃহহীনের হাহাকারে আল্লাহর আনুষ ভারী করে দুর্গতদের দুর্গতিতে স্বাধীনতা ধীরগতিতে দুর্গতদের স্বাধীনতা গতিতে হচ্ছে কেবল আর তনাদ স্বাধীনতার আর্থনা তনা তনা স্বাধীনতার অর্থনা স্বাধীনতা ডুকরে কাঁদে নিত্য নতুন বোমার ফাঁদে স্বাধীনতা ডুকরে কাঁদে নিত্য নতুন বোমার ফাঁদে লক্ষ লোকের বক্ষ চিরে আহাজারির প্রবল ভিড়ে লক্ষ লোকের বক্ষ চিরে আহাজারির প্রবল ভিড়ে স্বপ্ন তাদের ধুলিশ্ব স্বপ্ন তাদের ধুলিশ্ব আর্তনাদ স্বাধীনতার আর্থনাদ তনা তনা স্বাধীনতার আর্থনাদ বাংলা মদের স্বাধীন হলো তিনটি যুগ পেরিয়ে গেল বাংলা মদের স্বাধীন হলো তিনটি যুগ পেরিয়ে গেল তবু মোরা পেলাম না তো স্বাধীকারের স্নিগ্ধ সত্তনাদ স্বাধীনতার আর্থনা আর্থনা ধনা স্বাধীনতা রুনা আর্থনাদুনা স্বাধীনতা রতুনা